আর শিক্ষাগুলো গুলো এই সিরাতে আমরা সামনে তুলে ধরতে চাই আল্লাহ আয়দ মোহাম্মদ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 আমাদের <Nasmad> এই على على عليه হচ্ছে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 আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহম্মদ সাল্লাহ আলি ও পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরা আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তফিক দেন कल्याण कर ज्ञान दान, दान थे, थे कर दान करना थार अल्लाह নিঃসন্দেহ আল্লাহ নিক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 যদি না আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ বলেছেন সিরাজাম মনিরা এক আলোক দীপ্ত প্রদীপ মানবজাতির জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর রসুল সাল্লাহু আলহিহ আসাল্লামের হিদায়তের আলো তিনি হলেন উসওয়াই হাসানা মানব জন্য উত্তম আদর্শ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 আপনি আমাদের পিতা আল্লাহ আল্লা সোহানুয়া তালা তার রুহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কী অবস্থা অর্থাৎ মানুষ আদম আলা কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে বলবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে কিন্তু আদম আলা বলবেন আমি এমন একটা গুনাহ করেছি যা করা আমার উচিত হয়নি তাই আমি নিজেকে নিয়ে চিন্তিত তিনি বলবেন ইয়ানফি অর্থাৎ আমার আমার কি কি হবে, হবে? তখন সব মানুষ যাবে নূহ বলবেন। আল্লাহ আমাকে কারো জন্য সুপারিশ করতে নিষেধ করেছিলেন কিন্তু আমি আমার পুত্রের জন্য সুপারিশ করে তার অবাধ্যতা করে ফেলেছি অর্থাৎ নূহ আলাইসাল্লাম নিজেকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন তিনিও বলতে থাকবেন ইয়ান আফসি ইয়ান আফসি এরপর তারা যাবে ইব্রাহিম আলহ সালাতামের কাছে তারা তাকে অনুরোধ করবে যেন তিনি তাদের হয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন বিচার দিবসের ফয়সলা শুরু করেন কিন্তু ইব্রাহিম আলহ্লাম বলবেন আমি তিনবার মিথ্যা বলেছি যদিও প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি কিন্তু তারপরেও দুশ্চিন্তায় ছিলেন প্রথম মিথ্যাটি হল সেই রাতে যেদিন ইব্রাহিম আলাহ্লামের জাতি উৎসব উদযাপনে বেরিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের সাথে যেতে চাননি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 এরপর যখন মানুষ ঈসা আলাহ সাল্লাতসাল্লামের কাছে যাবে তিনি বলবেন তিনি এর যোগ্য নন কেননা তার লোকেরা ত্রিতত্ববাদের অনুসরণ করেছে এরপর সকলে আল্লা রসুল মুহমাধ্য কাছে যাবে তার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন তিনি সকলের মধ্যস্থতাকারী হন মানব প্রতিনিধি হিসেবে আল্লাহ আল্লা সুহানওয়া তায়ালার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন কেয়ামত শুরু করা হয় কেয়ামতের দিন হবে খুব কঠিন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 তিনি ছাড়া আর যত নবি বা রসুল এসেছেন তারা এসেছে নির্দিষ্ট একটি সময়ের জন্য নির্দিষ্ট একটি জাতির জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাই স্থান কাল পাত্রের সীমা ছাড়িয়ে সকল যুগের সকল প্রজন্মের জন্য এসেছেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের উম্মাহ হচ্ছে সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ উম্মাহ এবং গুণে মানে সেরা উম্মাহ আল ইসরাওয়াল মেয়রাজের রাতে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 তার ইমামতিতে অন্য নবীরা সকলে সালাত আদায় করেছেন তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাত ও জাহার্নাম তাকে দেখানো হয়েছিল এই অনন্য মর্যাদা কেবল আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্য আল্লাহ রসুল সাল্লা আলিহ্লাম সব কিছুতেই প্রথম স্থানে থাকবেন তিনি হবেন সবার নেতা আনা সাইদুনা নাসি ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবসে আমি হব মানব নেতা কেয়ামতের দিন সবার আগে যাকে উথিত করা হবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাহ আলীহাসাল্লাম আর তারপরেই মানব জাতির পুনরুত্থান শুরু হবে যে কারণে তার একটি নাম হলো আল হাসির বা জড়কারী সবার আগে যিনি মানুষের হয়ে মধ্যস্থতা করবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লাহু আলি ওয়াল্লাম তার সাফাত ছাড়া কোনো মিন জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি মানুষের জন্য এত বেশি সাফাত করবেন যার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ক্যামত দিবসে যিনি সবার আগে পুলসিরাতে পার হবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লাহ আলিহাসাল্লাম জান্নাতের দরজাগুলো যার নামে খুলে যাবে জান্নাতের সর্বপ্রথম যার প্রবেশ ঘটবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাহু এমন কি তার উন্মতি অন্য সব উন্মতের আগে জান্নাতে প্রবেশ করবে আল্লা সুবাহা তার জন্য রেখেছেন এক বিশেষ নদী যার নাম আল কাউসার নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি সুরা আল কাউসার আয়াত এক সেই নদীর তীর হবে স্বর্ণের আর সেই নদীর বিছানা হবে মুক্তা আর চুনি পাথরের সেই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি ঘ্রাণ হবে মেস্কের চাইতেও সুবাসিত জান্নাতে আল্লা রসুলের স্থান হবে সর্বোচ্চের সর্বোচ্চ পর্যায় আর ফিরতা সর্বোচ্চ পর্যায় হলো আল ওয়াসিলা জান্নাতকে তুলনা করা যেতে পারে পিরামিড সাথে জান্নাতের ওপরে যত যায় সেখানে মানুষের সংখ্যা তত কমতে থাকে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 সুন্দর তার গরম সুদর্শন মুখশ্রী ছিপছিপে শরীর মাথাটা খুব ছোট নয় পরং তিনি দেখতে অভিজাত এবং সুপুরুষ চোখ দুটো ঘন কালো পাপড়িগুলো টানা টানা বুদ্ধিদীপ্ত চেহারা ভরাট কণ্ঠস্বর ভ্রুজগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো চুলগুলো পরিপাটি তার গৃবা বিস্তৃত দাড়িটা বেশ ঘন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 সময়টা ছিল মধ্য দুপুর আরবে এই সময়টায় সাধারণত ঘর থেকে কেউ বের হয় না ওমার দেখলেন রসুল্লাহ সাল্লা স্লাম ও ঘরের বাইরে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি ঘরের বাইরে কেন রসুল সাল্লাহ্লাম জানতেন ওমারের বাইরে থাকার কারণ তার ঘরে খাবার মতো কিছু নেই তাই তিনি বললেন যে কারণে তুমি ঘরের বাইরে সেই একই কারণে আমিও ঘরের বাইরে কিছুক্ষণ পর তাদের সাথে যোগ দিলেন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 এই নিয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে আল্লাহ রসুল সাল আলাই সাদা সেরে জীবন মানুষকে বাধ্য করেছে অন্যভাবে ভাবতে। আদি এবেন হাতিম যখন আল্লাহ রসুল সাল আলহিমের সাথে দেখা করতে এলেন তখন তার ইসলাম গ্রহণের নিয়ত ছিল না তিনি দেখলেন আল্লাহ রসুল মদিনার শাসক অথচ একজন বৃদ্ধ মানুষ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 সেনাপতি হিসেবে অতিরিক্ত নিরাপত্তা এবং সুবিধা পাওয়া অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু আল্লাহর আল্লাহ রসুল সাল্লা কোনো মানুষের অনুগ্রহ চাননি তিনি আল্লাহর অনুগ্রহ চেয়েছিলেন তিনি মৃদু হেসে বললেন শোনো না আমি তোমাদের কারো চাইতে বেশি দুর্বল না আমি তোমাদের কারো চাইতে সবের প্রত্যাশা কম করি তাই আসো ভাগাভাগি করেই বাহনে আরোহণ করি সুবাহ আল্লাহ এই একটি ঘটনায় বলে দেয় তিনি আর আট দশজন নেতার মতো নন তিনি হলেন আল্লাহ রসুল সাহাবি আনাসি বিন মালিক আদিয়াল্লা আনহুর নাম আমরা সবাই জানি তিনি দশ বছর আল্লাহ রসুলের সেবক হিসেবে কাজ করেছেন আনাস বলেন এই দীর্ঘ দশ বছরে আমি একবারের জন্য উনার মুখ থেকে উফ শব্দটা শুনিনি এটা ছিল ঘরের একজন মানুষের সাথে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের আখলাক রাগ করা দূরে থাক তিনি কোনোদিন আনাসের সাথে বিরক্তিও প্রকাশ করেননি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 তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার গোসল দাফন আর জানাজা তো আমার হাতেই হবে আইসার সুলভ অভিমানী ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে তো আপনি অন্য স্ত্রীদের কাছে চলে যেতে যদিও এটা রসিকতা ছিল কিন্তু এই রসিকতার মাঝেও আনিমরা শিখের শিক্ষা নিয়েছেন তারা এই কথোপকথনকে দলিল হিসেবে ব্যবহার করে প্রমাণ করেছেন স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম তার সঙ্গীদের খুব ভালোবাসতেন আর ভালোবাসতেন তারাও আল্লাহ রসুলকে বদরের যুদ্ধে ঠিক আগ মুহূর্ত রসুল্লাহ সাল্লাহাম তীক্ষ্ণ চোখে সৈনিকদের সারির দিকে লক্ষ্য রাখছেন তার হাতে একটি তি তিনি যুদ্ধে সেনাদের শাড়ি ভাবে সোজা করতেন যেন তিনি সালাতের কাতা সোজা করছেন শাড়িতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াত বিন গাজিয়া তিনি তার শাড়ি থেকে একটু সামনে এগিয়েছিলেন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 একমাত্র ব্যতিক্রম হলেন আল্লাহ রসুল সাল্লু আসালাম তিনি সেই দোয়াকে জমা করে রেখেছেন কেয়ামত দিবসের জন্য তার ইচ্ছা কেয়ামতের দিন তিনি মুসলিম আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটি করবেন এর থেকে বড় রহমত আর কি হতে পারে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেয়ামত দিবসের সেই ভয়াবহ দিনে আমাদের হয়ে আল্লাহর কাছে দাবি রাখবেন আমাদের ক্ষমা করে দিতে তিনি সেই নবী তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া আল্লাহ উম্মাতি ও আল্লাহ আমার আমার তখন আল্লাহ পাঠিয়ে জানতে তহবরিলেন তার রসুল কেন কাচ্ছেন যদি আল্লাহ তাহ জানতেন আল্লাহ রসুল সালাহাম কেন কাদছেন তবুও তিনি বললেন জিব্রিল মুহাম্মাদের কাছে যাও জিজ্ঞেস করো আপনি কেন কাঁদছেন জিব্রিল এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন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 যিনি আমাদের জন্য সাপায়াত করবেন সবচেয়ে ভয়াবহতম দিনে সেই মানুষটির কথা কি আমরা না জেনে থাকতে পারি সেই মানুষটিকে আমরা না ভালোবেসে কি থাকতে পারি আমরা কি জানি শুধু আল্লাহ রসুল প্রতি নিখাত ভালবাসা আমাদের আখিরাতের অনন্ত জীবনকে সহজ করে দেবে একবার এক বেদই আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন কেয়ামত কখন হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো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 অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম্যাশ অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল অথবা স্ল্যাশ চ্যানেল wwwyoutubecom মিডিয়া